জি আলহামদুলিল্লাহ এখন ওইটা তো অনেকে অনেক কিছু বলতে পারেন যিনি বলছেন ওনাকে জিজ্ঞাসা করবেন যে উনার দলের মুক্তিরা কি মোবাইলে আলোচনা করে না ওনার দলের মুক্তিদের কি ভিডিও অনলাইনে ইউটিউবে নেই উনি যেই দলের ওই দলের মুক্তিদের তো আরো বেশি আমাদের থেকে আরো বেশি আমি এক জায়গায় গেছি এক মসজিদের ভিডিও হইতেছে তো ভিডিও হারাম হারাম হারাম ভিডিও হওয়া যাবে পরের দিন দেখি যে ওনার দলের মুক্তি সব এসছে বেরিয়ে করতেছে আমি বললাম আমরা করলে হারাম আর আপনার দলের মুক্তি করলে এটা হারাল দুই ফত দুই রকম তো ওই জিলি বলছেন ওনার দলের মুফতিদের দেখবেন যে হাজার হাজার যখন ওই অন্য বসে আলোচনা করি না অনেকে বলে যে খালি ওই সুপে ওখানে আলোচনা করে গ্রামে নাই আমরা তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের সায় এখন বাংলাদেশে ধরুন মিনিমাম সহিয়া খেদার একশো টাপিল হইতেছে প্রতিদিন বাংলাদেশে তো গ্রামে গঞ্জে হইতেছে না এগুলো এগুলো কি খালি টিভির মধ্যে আর ইয়ার মধ্যে হইতেছে